আসসালামু আলাইকুম ওরকতাতীয় দর্শক বৃন্দু আমরা ধারাবাহিক ভাবে কিতাব এর মূল্যবান দর্শ শুনে আসছি আজকে আমরা ষোল তম দর্শ কিতাবিদ এর শুনবো ইনশাআল্লাহ আমরা পনেরো তম দর্শে একটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছিলাম তো সেই অধ্যায়ের প্রাসঙ্গিক আলোচনা আমরা অন্যতম আলোচনা করেছি সেই অধ্যায়টি ছিল লেখক রাহিমা হুল্লা অধ্যায় বেঁধেছেন বাবু প্রথমে তিনি অধ্যায় বেঁধেছেন যে গাছ ও পাথর এর মাধ্যমে বা অনুরূপ জাতীয় বিষয়ের মাধ্যমে বা অনুরূপ জাতীয় বিষয়ের মাধ্যমে বরকত লাভ করা বা অনুরূপ জাতীয় বিষয়ের কাছে বরকত তালব করা এই অধ্যায় তিনি প্রথমে একটি আয়াত নিয়ে এসেছেন সুরান এর উনিশ নম্বর আয়াত আল্লাহ জেনেছো সেই লাথ এবং তাদের বিষয়ে উপলব্ধি করেছি লাথ এবং উজ্জা এ দুটি সেই মক্কার বুসিকদের প্রতিমা ছিল যাদের কাছে তারা তাদের বরকতের উদ্দেশ্যে ধর্ণা দিত বরকতের উদ্দেশ্যে তাদের কাছে তারা উপাসনা করত। এগুলির কাছে গিয়ে তারা নত হতো মাথা নত করত এগুলির কাছে গিয়ে তারা তাদের আবাদত সম্পাদন করতো এই জন্য এই লেখক রেহেমাহুল্লাহ এই আয়াতটিকে এখানে নিয়ে এসেছেন মূলত লাদ বলা হচ্ছে যে এ সম্পর্কে সহিবুখারিতেও যে ব্যাখ্যা এসেছে যে লাত লিখে একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি তিনি একজন ভালো মানুষ ছিলেন মক্কার ভালো মানুষ তিনি লা শব্দে করতে হলো ছাতু পানি দিয়ে ছাতু গম বা জবের ছাতু তৈরি করে মানুষকে আপ্যায়ন করা তো এলাক তিনি ব্যক্তি এমন একজন ভালো মানুষ ছিলেন তিনি মানুষের হজের মৌসুমে যে সমস্ত মানুষেরা বিভিন্ন অঞ্চল থেকে হজ করতে যেতেন তাদেরকে তিনি ছাতু তৈরি করে সেগুলি দিয়ে আপ্যায়ন করাতেন এ ছিল তার একটি ভালো স্বভাব এ ছিল তার ভালো বৈশিষ্ট্য তিনি খুব মেহমান ছিলেন এভাবে তিনি হাজিদেরকে মেহমানদারি করাতেন তো এ ব্যক্তি যখন তিনি মারা গেলেন মারা গেলে তার জায়গাতে সেখানে তার একটা প্রতিমা বা তৈরি করে নিয়ে মানুষেরা সেই কবরে তার কবরের কাছে সেখানে আসে। বরকত লাভের জন্য অপেক্ষা করত তার নামেই পরবর্তীতে সেখানে একটি প্রতিমা তৈরি করা হয় যেটিকে নাম দেওয়া হয় সেই লাথ মূলত লাথ এর অন্য আরেক ব্যাখ্যাও বলা হচ্ছে যে লাত এ শব্দটি ইলাহ শব্দ থেকে বিকৃতি করে ল নাম রাখা হয়েছে আবার কেউ বলছেন যে হেলাত শব্দটি তিনি ছাতো তৈরি করে দিতেন সেজন্য তাকে লাত বলা হয় যাই হোক বিষয়টা হলো এমন যে লাত এমন একটি প্রতিমা বা এমন একটা স্থান যেখানে সেই মক্কার উদ্দেশ্যে গিয়ে ধর্ণা দিত তার কাছে গিয়ে বরকত চাইত এমন একটি হলো প্রতিমা এর নাম হলো লাত। অপর আরেকটি হলো আলো রজ্জা রজ্জা এটিও একটি প্রতিমা যেটি ছিল মক্কা অর্থাৎ মক্কা এবং পাইফ এ দুইয়ের মাঝে মধ্যবর্তী স্থানে সেখানে এই প্রতিমাটি ছিল এটা কেমন ছিল এটা ছিল সেটাও সেই সেটা সেখানে একটি পাথর ছিল অথবা কেউ বলেন সেখানে একটি খেজুরের বৃক্ষ ছিল শুকনা মরা কাণ্ড একটি খেজুরের বৃক্ষ ছিল যেখানে আরেকজন জাদুকর মহিলা সেখানে থাকতো অবস্থান করত। মানুষেরা তার কাছে গিয়ে ধর্ণা দিত মানুষেরা তার কাছে বরকত পাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন রকমের তাদের নজর নেওয়াজ মানত ইত্যাদি করতো এবং তাদের কারণে মানুষের লিপ্ত হয়ে যায় আল্লাহ রবাহ আলামিন সেই ল এবং রজ্জা সম্পর্কে যা কিছু তারা করত সে সম্পর্কে আল্লাহ আলমিন সোরানজমের পরবর্তী আয়াতের তেইশ নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ বলছেন আসলে কিছুই নয় এগুলি হলো কিছু নাম তোমরা নামকরণ করেছ তোমরা বা তোমাদের বাবদাদা এটার এই এই নাম দিয়েছ নাম দিয়ে মা সুলতান যেগুলি সম্পর্কে আল্লাহর আলমিন কোনো বিধান দেন নাই আল্লাহর পক্ষ থেকে এগুলি কখনো নির্বাচিত হয় নাই তোমরা নিজেরা নিজেরা এগুলি নির্বাচন করে নিয়ে এগুলি নাম দিয়ে অমুক অমুক নাম দিয়ে সেগুলির কাছে আজকে তোমরা ধন্যবাদ দিচ্ছ اين يتبعون الا الظن ما تهوى الانفس ولقد جاءهم من ربهم الهدى ترى اشليشود তাদের প্রবৃত্তি তাদের ধারণা এর অনুসরণ করেই এই সমস্ত কর্মকাণ্ড করে থাকে বলতে প্রকৃতি পক্ষে ولقد جاءهم من ربهم الهدى. الله سبحانه وتعالىর পক্ষ থেকে এসেছে তাদের কাছে হেদায়েত কিন্তু সেই হেদায়েত বর্জন করে তারা আজকে সেই জাহেলী ধারণা ও সেগুলির কাছ থেকে মানুষ বরকত চাইত বরকত লাভের উদ্দেশ্যে সেখানে বহু রকমের তারা আয়োজন বিয়োজন করত প্রিয় বন্ধুরা এরপরে লেখক রেহমহল্লা তিনি আরেকটি গুরুত্বপূর্ণ হাদেশ নিয়ে এসেছেন যে হাদেশটি সহি তির মিজির মধ্যেও সেহাদিসটি এসেছে হোনাই সেটি হলো অষ্টম হিজির কথা আমরা যখন যুদ্ধের জন্য বের হলাম আহ বলতেছেন ও আহনু হুজাস আমরা কেবলমাত্র কুফরি থেকে নতুন ইসলাম গ্রহণ করেছি নতুন আমরা মুসলমান তো যখন আমরা যাচ্ছিলাম ওয়ালিল মুশিকরা আইন দাহা বড়ই গাছের কাছে গিয়ে তারা নিরবতা পালন করত। বড়ই গাছের কাছে গিয়ে তারা আবাদত করত। এবং ওয়াইনু তুনা বিহা তাদের তরবারিগুলি ওই বোরই গাছের ডালে তারা ঝুলিয়ে রাখতো লটকায় রাখতো কেন বরকত পাওয়ার আশায় বরকত লাভের আশায় তো সাহাবি বলতে তারা চিনতেন এই বলে তারা পরিচয় দিতেন্লাম এম সাহাবি বলতেছেন আবু ওয়াকেদ আল্লাহ বলছেন যখন আমরা পাশ দিয়ে যাচ্ছি এ সম্পর্কে আমাদের তেমন তো ধারণাও নেই দেখলাম যে তারা খুব বিষয়টিকে বহু রকমের তারা আয়োজন বিয়োজন করত প্রিয়া এরপরে লেখক রাহমহুল্লাহ তিনি আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি তির মিজির মধ্যে সেই হাদিসটি এসেছে সহি সোনে প্রসিদ্ধ সাহাবি আবু আকেদ আল্লাহআ তিনি বলছেন যে আমরা রসুল সাল আলিহী হোসাল্লামের সাথে ঘনাইনের যুদ্ধের জন্য আমরা যখন বের হলাম তো আমরা হোনাইনের যুদ্ধে সেটি হলো অষ্টম হিজির কথা আমরা যখন যুদ্ধের জন্য বের হলাম বলতেছেন ওফরিনাফু না আর চলতে চলতে আমরা দেখলাম যে মুশিকরা তাদের একটা গাছ রয়েছে সেই গাছটি হলো বড়ই গাছ তো সেই বড়ই গাছে তারা আশায় তো সাহাবি বলতেছেন ইউকআল সেই বড় গাছটিকে তারা জাথ আনুয়াদ বলেই তারা চিনতেন এই বলেই তারা পরিচয় দিতেন ও নিতেন ফার্মার আর নাবি এ সম্পর্কে আমাদের তেমন অত ধারণাও নেই দেখলাম যে তারা খুব জন এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে আমরাও আল্লাহ রসুল সাল্লাহামের কাছে আবেদন করলাম এ আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম তাদের যেমন জাত রয়েছে আপনি আমাদের জন্য এরকম যদি একটা জাত আনুয়ার তৈরি করে দিতেন তাহলে আমাদের জন্য মনে হয় অনেক ভালো হতো আল্লাহ রসুল সালি হুসাল্লাম তিনি তো এর মর্ম বুঝেছেন তিনি বললেন শুনেই তিনি খুব ক্ষিপ্ত হয়ে বললেন বললেন যে আল্লাহ আকবর কারণ আল্লাহ আলমিনের সেখানে কি করা হচ্ছিল আল্লাহ রবীলিনের সাথে লিপ্ত হওয়ার মতো একটি তার সাথে শরিক করতে চাও একটা গাছকে এভাবে বললেন যে বললেন ইন্হা সুনান এটা তো হলো এমনই সব রীতিনীতি সেই বানী ইসরায়েলের মানুষেরা যেভাবে তারা বলেছিল তোমরাও ঠিক সেভাবেই এমন একটা নিয়ম নীতি রীতির দাবি করেছ সেবানীল কি বলেছিল তারা মুসা সেভাবে দাবি করেছিল বলেছিল যে মুসা আলহিস সেই অন্যদের যেমন বিভিন্ন রকমের তাদের প্রতিমা মাবুদ রয়েছে অনেক আমাদের জন্য সেরকম আরেকটি আপনি মাবুদ বানায় দিন আল্লাহ রাবুল্লাহ আলমিন বাদ দিয়ে সেরকম প্রতিমা বানায় দেওয়ার জন্য তারা দাবি করেছিলেন তোমরাও যেন আজকে আমার কাছে সেরকম দাবি করল্লা আল্লাহ রাসুলসাল্লাম বলছেন আসলে তোমাদের স্বভাবই হলো তোমাদের পূর্ববর্তীদের যে রীতি রীতি সেই অনুযায়ী তোমরা অগ্রসর হবে প্রিয় বন্ধুরা এহাদিশো আলোচনা করব আসুন এ পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নেই বিরতির পরে আবার আমরা এই দর্শের বাকি অংশ পূরণ করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে কিতাব উত্তিদের গুরুত্বপূর্ণ দর্শ শুনছেন এবং বাকি অংশ শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ইনশা আল্লাহ শুনবেন বিরতির পূর্বেই একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করছিলাম যে হাদিসটি সহি সহি সনাদে প্রমাণিত লেখক রাহিমাহুল্লাহ তিনি এ অধ্যায়ে হাদিসটিকে নিয়ে এসেছেন হাদিসটি তিনি নিয়ে আমরা হাদেশটি সংক্ষিপ্ত আলোচনা করেছি যে প্রসিদ্ধ সাহাবি আবু ওয়াকাদ সালামের সাথে আমরা অনাইনের যুদ্ধের জন্য বের হলাম যখন আমরা যাচ্ছি যেতে যেতে পথি মধ্যে আমরা দেখলাম যে মুসরেকদের তাদের একটা গাছ রয়েছে বোরৈ গাছ সেই বোরই গাছে তারা সেখানে নিরবতা পালন করে বোরৈ গাছের জন্য তারা সেখানে সম্মান প্রদর্শন করে যেমন ভাবে আজকে আমাদের বিভিন্ন জায়গায় নিরবতা পালন করা হয় সেই মুশ্রেকরাও সেরকম করত আর তারা কি করতো তাদের অস্ত্রগুলি সেই বড় গাছের ঝুলিয়ে রাখতো বরকত লাভের আশায় সাহাবি বললেন এইভাবে যখন গেলাম আমরা নতুন মুসলমান হওয়ার কারণে অত কিছু বুঝতাম না জানতাম না আমরাও বললাম যেমন এ ধরনের জাত আনুয়াত রয়েছে এরকম একটি গাছকে তারা নিয়েছে নির্বাচন করেছে সেখানে বরকত লাভের আশায় তারা বিভিন্ন কিছু করছে আমাদের কেউ এ ধরনের একটি গাছ নির্ধারণ করে দিন আমরাও আমাদের তরবারিগুলি সেখানে ঝুলিয়ে রাখবো এবং আমরাও সেই গাছের কাছে গিয়ে বরকত কামনা করব। রাসুল সালি হুসাল্লাম খুব রেগে গিয়ে তিনি বললেন আল্লাহ তোমরা কিভাবে এই কথা বললে তোমরা জন্য তোমাদের পূর্ববর্তী যেভাবে কথা বলেছে তোমরাও যখন মুসা আলি হিসার তু আসাল্লাম আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিশেষ অনুগ্রহে সেই তার অনুসারীদেরকে নিয়ে সেই ফেরাউনের দল থেকে তারা যখন মুক্তি লাভ করলেন মুক্তি লাভ করে অন্য এলাকায় যখন যাচ্ছেন সেই মুসা আলহিসামের অনুসারীরা দেখলেন যে তারা বিভিন্ন প্রতিমার পূজা করতেছে তাদেরকে মাবুদ বানিয়ে নিয়ে তারা আলহিসের কাছে আবেদন করেছিলেন যে হেয়া মুসা মাবুদ রয়েছে যেটার আমরা করব যার কাছে আমরা আমাদের আরাধনা আমাদের আবেদন নিবেদন সম্পদ সম্পাদন করব। তো মুসা আলী তাদেরকে বলেছিলেন এখন আসলে তোমরা এমন এক জাতি আর তোমরা ফিরে যেতে চাও সেই শেরকের পথে মুসা আলহারাতাম সেই জবাব দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে জবাব দিলেন যে তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তাদের যে বদ স্বভাবগুলি ছিল তাদের যে অসভ্য স্বভাবগুলি ছিল তাদের যে অসভ্য নীতিগুলি ছিল তাদের যে কর্মকাণ্ড ছিল সেরকম যেন তোমরাও সেরকম নীতি নির্ধারণ বা সেরকম সেরকম স্বভাবে তোমরাও যেন ফিরে যেতে চাচ্ছ এভাবে আল্লাহ রসুল সাল আলহিম সাহাবিদেরকে কঠিন ভাবে বললেন প্রিয় বন্ধুরা মূলত এহাদিস থেকে এটাই প্রমাণিত হচ্ছে এবং সে আয়াত থেকে প্রমাণিত হচ্ছে মুশ্রিকরা যেমনই ভাবে আল্লাহ সোবাহ হওয়া তো আল্লাহর কাছে তারা বরকত চেয়েছে একটা এই এই পাথরগুলির কাছে এই মৃতদেহ প্রতিবাদ করলেন যে তোমরা সেই মুশ্রিকদের মতো একটা গাছের কাছে যেমনই ভাবে তারা বরকত চায় বরকত লাভ করার জন্য গাছের কাছে ধরনা দেয় তোমরাও সেরকম আমার কাছে গাছ চেয়েছো তাই এই হাদিস এবং আয়াত এগুলি থেকে প্রমাণিত হচ্ছেই যে বরকত কখনো আল্লাহ সবহানা হাত ছাড়া অন্য কোনো ব্যক্তি অন্য কোনো সত্তা অন্য কোনো স্থান অন্য কোনো প্রতিমা অন্য কোনো গাছ বৃক্ষ পশু পাখি কারো কাছে কখনো বরকত লাভ করার জন্য বা কারো কাছে কখনো বরকত এর অনুসন্ধান করা যাবে না বরকত তলব করা যাবে না বরকত চাওয়া যাবে না বরকত চাইতে হবে একমাত্র আল্লাহ সুবাহ হওয়া তালার কাছে তবে আল্লাহ রব্লা আলমিন্তরিয়া নির্দিষ্ট করে দিয়েছেন যে কতগুলি বস্তু বিষয় জিনিস আল্লাহ রাহের বাদ দিয়ে কোনো মাজারে গিয়ে কোন কবরে গিয়ে কোন দূর্গায় গিয়ে কোন অলির কাছে কোন গাউসের কাছে কোন কুতুবের কাছে কোনো গাছের কাছে কোনো পাথরের কাছে কোন দরগাহের কাছে আমরা কখনো বরকত তালা করবো না কখনো বরকত অনুসন্ধান করবো না বরকত আমরা চাইব একমাত্র আল্লাহ যেমন আমরা যদি লক্ষ্য করি সেই কথা যে আবাতে তিনি যখন তা অফ করতে যেতেন সেই হাজরা আসওয়াদ তিনি কিভাবে হাজরা আসওয়াদকে কেন্দ্র করে সম্বোধন করে তিনি কি বললেন বললেন যে ইন্ আলম তুমি একটি পাথর পাত্র আমি জানি আল্লাহ রসুল চুমু খেত না অমার রাহু কি বুঝলেন তাই আসুন কেবলমাত্র আল্লাহ রসুল সাল্লাহামের সুন্নতের অনুসরণের জন্যই পাথরে চুমা আমরা এজন্যই সেই সোয়াবের আশা করি কিন্তু পাথরে যদি কেউ বরকত লাভের আশায় চুমা দিতে যায় তাহলে পাথরে চুমা দিলে বরকত পাবো বা পাথরে বরকত আছে এই নিয়ে কোন গিয়ে যদি আমরা বরকত চাই আল্লাহর কাছে চাওয়া বাদ তাহলে এটিও আবার শেরকের পর্যায়ে চলে যেতে পারে প্রিয় বন্ধুরা আসুন অনুরব এ হাদিস থেকে এবং এ আয়াত থেকে আমরা অনেক শিক্ষা লাভ করছি অর্থাৎ হুদাই বি সন্ধির সময় যে গাছের তলে বায়াত হয়েছিল সেই গাছটি অমর রদিয়াল্লাহুর সময়ও ছিল কিন্তু মানুষ যখন কি করলো তিনি দেখলেন যে মানুষেরা সেই গাছের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে মানুষেরা সেই গাছের কাছে গিয়ে বিভিন্ন রকমের চিন্তা চেতনা নিয়ে সেখানে উপস্থিত হচ্ছে গাছের বরকত চাচ্ছে ইত্যাদি এই ধরনের যখন দেখলেন আমার ওদিয়াল্লাহ আনহু তিনি গাছকে কেটে ফেললেন এবং কেটে ফেলে মানুষকে এই ধরনের সের বরকত লাভ করার স্বভাব থেকে মানুষকে সেখান থেকে মুক্ত করলেন বা মানুষকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসলেন প্রিয় বন্ধুরা বড় আফসোসের বিষয় আজকে তখন একই ভাবে আমরা আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন রকমের এই ধরনের আমরা আবির্ভাব ঘটায় থাকি কখনো অমুক একটা গাছ হয়েছে সেখানে পানি পরে বা সেখানে গেলে এই বরকত পাওয়া যায় এই ধরনের নিয়ত মানসিকতা নিয়ে আমরা সেগুলিতে দৌড়াই বা অমুক একটা জায়গা রয়েছে বা অমুক ঘর রয়েছে বা অমুক একটা ব্যক্তি রয়েছে তার কাছে বরকত ইত্যাদি ইত্যাদি এ নিয়েতে আমরা যাই যখন এগুলি নিয়েতে আমরা যাব। এবং সেগুলি পালন করব কোনো সন্দেহ নাই এটি একটি শেরকে আমরা লিপ্ত হয়ে যাই আসুন আমাদেরকে সেগুলি থেকে অবশ্যই আমরা কল্যাণ চাইব তার কাছে আমরা রুজি চাইব তার কাছে আমরা জীবনের সব কিছু চাইব কখনো আমরা গাইরুল্লার কাছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কোনো বরকত বা ইত্যাদি কখনো চাইতে না এটি কোনো মমিন মুসলিমের জন্য কখনো শোভা পায় না প্রিয় বন্ধুরা আমরা এ হাদিস থেকে এবং এ আয়াত থেকে কিছু জানলাম আয়াত নিয়ে এসেছেন সেটি হল সুরাত নাজমের যেখানে লাত এবং উজ্জা এই লাত এবং উজ্জার আসল অবস্থাটা কি সে সম্পর্কে আমরা জানলাম যে লাত উজ্জা আসলে সেগুলি হলো প্রতিমা এবং সেগুলি কবর বা সেগুলি পাথর সেগুলির কাছে মানুষ ধর্ম দেয় মানুষ কাছে বরকতের জন্য সেখানে যায় আমরা এ সম্পর্কে জানলাম যে সেটি কখনো মুসলমানের কাজ হতে পারে না সেটি হল মুশ্রিকদের আরিফাত সেই আল্লাহ রসুল সালি হোসাল্লামের কাছে সাহাবাইকার তারা যে জিনিসটার আবেদন করেছিলেন যে মুর্শিকদের এই ধরনের জাতো আনোয়াত রয়েছে আপনি আমাদের জন্য জাতীয় আনোয়াদ তৈরি করে দেন যে গাছের কাছে গিয়ে আমরা বরকত চাইব গাছের কাছে আমরা বরকতের উদ্দেশ্যে আমাদের অস্ত্রগুলোকে ঝুলে রাখবো আল্লাহ রসুল সাল্লাম তাদের বিষয়টাকে প্রতিবাদ করলেন মূলত তারা কারণ ছিল তারাও সেটা ছিলেন ইসলাম এর বিধি বিধান সম্পর্কে তারা এখনো অবগত হন যার কারণে তারা এই আবেদনটি করে ফেলেছিলেন অনুরাপে আর আমরা জানলাম যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের কাছে তারা শুধু আবেদনেই পেশ করেছিলেন কিন্তু তারা সেই কাজে কখনো লিপ্ত হন নাই বরং আল্লাহ রসুল সাল্লাই ইসাল্লামের সতর্কতা সতর্ক হুঁশিয়ার করে দেওয়ার সাথে সাথে তারা সতর্ক হয়ে গেলেন তবে তাদের এটার দ্বারা উদ্দেশ্য মূলত মুসেদদের যেমন উদ্দেশ্য ছিল যে এর গাছের কাছে বরকত চাওয়া মূলত সাহাবিদের উদ্দেশ্য সেরকম ছিল না সাহাবিদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে আল্লাহ সুবাহান্লাহর কাছে বরকত চাওয়া কিন্তু আল্লাহ সুবাহান্লার কাছে বরকত চাওয়া যদিও উদ্দেশ্য থেকে থাকে শরীয়ত যেহেতু ইসলাম যেহেতু এই গাছটাকে বা এই পন্থাটাকে বরকতময় করে দেয়নি এজন্যই সেখানে আল্লাহর কাছে বরকত চাওয়ার উদ্দেশ্য হলেও সেটা নিষিদ্ধ তাই তাদেরকে নিষিদ্ধ করেছেন অনুরোপে আমরা এ বিষয়ে আরো জানতে পারছি যে এই সমস্ত বাণী ইসরাইলের মানুষেরা অর্থাৎ তার মুহালাতামের অনুসারীরা তারা যেমনইভাবে এ ধরনের বিপদগামী হয়েছিল বা ভুল ভ্রান্তির মধ্যে ছিল আমাদেরও আজকে আমরা সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লাম এর অনুসারী হওয়া সত্ত্বেও সেই পূর্ববর্তীরা কি করেছে না করেছে সেটাই আমরা অনুসরণ করার চেষ্টা করি যেমন হাদিসে আল্লাহ রাসুল সাল বিস্পষ্ট ভাবে বলছেন লেথার কাবেন না কাবলা কুম তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের নিয়ম নীতির স্বভাবগতই আমাদের আজকে এই আচরণ হচ্ছে মূলত এটি কখনো হওয়া উচিত নয় কারণ আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো সর্বশ্রেষ্ঠ রাসুল এর উম্ম হওয়ার সুর পেয়েছি আমরা সর্বশ্রেষ্ঠ রাসুল আল্লাহ রবাহ আলমের কাছে সবচেয়ে মর্যাদাশীল যিনি তিনি হলেন মুহাম্মদ মোহাম্মদ সাল আলিহাল্লাম তার আজকে আমরা অনুসারী হতে পেরেছি এটা আজকে আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় কিন্তু এর এরপরেও আমরা আজকে ভুলবশত শয়তানের চক্রান্তে শৈতানের প্ররোচনায় আমরা আল্লাহ রাসুল সাল সাল্লাম ও তার সাহাবিদের অনুসরণ না করে আমরা সেই ইহুদ এবং খ্রিস্টান তাদের অনুসরণ করে আমরা আজকে আমাদের দিন পালন করতে চাচ্ছি এ বিষয়টি আমাদের জন্য খুবই একটি দুঃখের বিষয় খুব একটি বেদনদায়ক বিষয় তাই আমাদেরকে ক্ষেত্রে সতর্ক হতে হবে আমরা অনুসরণ করব আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের এবং অনুসরণ করবো আমরা নবী সাল্লাহ আলী হোসাল্লামের যে সাহাবাই কেরঙ্গণ রয়েছেন তারাই হলেন আমাদের জন্য আদর্শ তারাই হলেন আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তি আমরা তাদের অনুসরণ করব। সেই অনুসরণ করতে পারি না যদি তোমরা সেই কাফিরদের অনুসরণ করে চলতে চাও তাহলে তোমাদেরকে ইয়ারুদ্দু আলা আকাবিকুম তোমাদেরকে পিছনের দিকে ঠেলে দিবে তারা অর্থাৎ সেই ক্ষতিগ্রস্ততার দিকে ঠেলে দিবে বা বেঈমানের দিকে ঠেলে দিবে ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত আজকে মুসলিম সমাজ মুসলিম বিশ্ব এবং তারা আজকে মানসম্মান সব দিক থেকে তারা আজকে ক্ষতিগ্রস্ত সুতরাং মুসলিম সমাজকে আজকে তাদের সেই ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হতে চাইলে তাদেরকে ফিরে আসতে হবে মুসলিমদের অনুসরণ বর্জন করতে হবে ফিরে আসতে হবে কোরআন এবং আলোকে ইসলাম পালনের দিকে ফিরে আসতে হবে ইসলামের অনুসরণের দিকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ করবেন এবং আমরা সঠিক পথে অবশ্যই প্রদর্শিত হতে পারব প্রিয় বন্ধুরা এই অধ্যায় থেকে আমরা আরো অনেকগুলি বিষয় শিখতে পারছি সেগুলি আমাদেরকে চূড়ান্ত সব সময় সতর্কতা অবস্থান গ্রহণ করতে হবে সতর্ক অবলম্বন করতে হবে তাহলে যে আমরা কখনো মানুষের দেখা দেখি ইসলামের কোনো কাজ করব না বরং মানুষের দেখা দেখি অমুসলিম হোক বা মুসলিমের সেটাও দেখে আমরা দেখা দেখি শুধু একটা কাজ করব। দেখা দেখি করার ইচ্ছা করব সেটি কখনো নয় ইসলামের নিয়ম হলো আমাদেরকে ইসলাম জানতে হবে এবং কোরআন ও হাদিস এগুলোই হলো আমাদের ইসলামের মূল বিষয় প্রতিষ্ঠিত থাকতে পারি সে ক্ষতি আমরা মুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ধন্যবাদ আপনাদের সকলকে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমাদের দশ শোনার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন